إن أَ حَن إلَكَكَمَا أَ حَنَ إ نُح وََّبينَ مِن بعد وَأَوحَن إِ عِبَضهِيم وَإسماعين وَإِصحافَ وَعقُوبَ وَْأَسْبَطِ وَعسَ وَأَوبَ وَيونوس وَيون سَذَونَ وَسُلَم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 আল্লাপ সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন এবং পরবর্তীতে আদম এবং হাবা আলাহাম তাদেরকেও জান্নাত থেকে আলাহামতাল দুনিয়াতে নামিয়ে দিলেন শয়তান ভুল করেছিল এবং আদম এবং হাওয়া তারাও ভুল করেছিলেন কিন্তু উভয়ের মধ্যে একটি মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা হচ্ছে শয়তান সে ভুল করার পর অহংকারে স্ফীত হয়েছিল এবং তার ভুলের উপরে সে অটল ছিল দেখতে পাই আলা সু মহাম্মতাল্লাহ শয়তান সম্পর্কে বলেছেন যে সে কাফের দেয়ের অন্তর্ভুক্ত হল অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া আলাহিস্লাম তারা ভুল করার পর লজ্জিত হলেন আল্লাহ মহম্মতাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করলেন ফলে আল্লাহ মহম্মতআ আল্লাহ তাদের তওবা কবুল করে আদম আলাইসাল্লামকে নবুয়াদ দিয়ে আরও সম্মানিত করলেন এবং পরবর্তীতে আদম এবং হাওয়ালামকে দুনিয়াতে প্রেরণ করলেন সুতরাং উভয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা আমরা কুরআনের বক্তব্য দেখতে পাই শয়তান তাকে আল্লাহ মতলা ফখরুজ মিনহা ইনাকার আজিম আল্লাহমতাল্লা বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও বহিষ্কার হয়ে যাও নিশ্চয়ই তুমি বিতাড়িত অভিশপ্ত ফা ইন্নাকা আজিম অপরদিকে আদম এবং হাবুলাম তাদেরকে যখন আলসমত নেমে যেতে বলছেন আলমস্ত কোমল ভাষায় বলছেন তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও এই ভাষাগত পার্থক্য এখান থেকে আমরা আরেকটি তথ্য লাভ করতে পারি সেটা হচ্ছে শয়তান অভিশপ্ত অবস্থায় জানার থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং কোনদিন সে আর পুনরায় জাননাতে প্রবেশ করতে পারবে না কিন্তু আদম আলাইসালাম এবং তার সন্তানদের জন্য পুনরায় জাননাতে প্রবেশ করার সুযোগ রয়ে গেছে তিনিত ছিলেন। শয়তান যেভাবে তাকে ইতিপূর্বে বিভ্রান্ত করেছিল পথপ্রুষ্ট করেছিল তিনি আশঙ্কা করছিলেন তার সন্তানদেরকেও না শয়তান আবার সেভাবে পথভ করে ফেলে এবং এ কারণেই আল্লাহ আদম আছেন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 তাদের চিন্তিত বা পেরেশান হওয়ার কোন কারণ নেই কিন্তু এই হেদায়ত কি এই হেদায়ত হচ্ছে আসমানি কিতাবসমূহ যেটা আলোস মমতালা যুগে যুগে নবিরাসুলদের উপর মালাইকাদের মাধ্যমে প্রেরণ করেছেন মানব সন্তানদের কাছে এবং এটাই হচ্ছে আলো যা আমাদের কুফর শির্ক এবং মূর্খতার অন্ধকার থেকে আমাদেরকে সঠিক পথের সন্তান দান করে আলোচ মমতালা বলছেন যে ব্যক্তি আমার সেই হেদায়ত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে আর না কোন কারণে তারা চিন্তাগ্রস্ত কিংবা সন্তপ্ত হবে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 পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটেছিল সেটা হচ্ছে আদম আলাহিস্লামের দুই সন্তানের ঘটনা আল্লাহ মোহাম্মতাল্লাহ রাসু সাল্লাইকে বলছেন আপনি তাদেরকে আদমের দুই সন্তানের দুই পুত্রের বাস্তব বিবরণ ঘটনা পাঠ করে শুনিয়ে দিন আদমের দুই সন্তানের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দিন কাদের কথা বলা হচ্ছে এখানে আহালি কিতাবদের কথা বলা হচ্ছে বিশেষ করে মদিনার ইহুদিদেরকে ইঙ্গিত করে আলসু মহমাতলা বলছেন তাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা আপনি বিস্তারিতভাবে শুনিয়ে দিন এর উদ্দেশ্য কি কেন বিশেষ করে ইহুদিদেরকে ইঙ্গিত করে এই কথা বলা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা তাদের নিকট স্পষ্ট দলিল এবং প্রমাণ থাকার পরও শুধুমাত্র প্রতিহিংসার কারণে আল্লাহ রাসুল সাল্লামকে সর্বশেষ রাসুল হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল অস্বীকার করেছিল এই কারণে তাদেরকে আদমে দুই সন্তানের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আলো মহতরা বলছেন তাদেরকে আপনি দুই সন্তানের বিস্তারিত ঘটনাটি শুনিয়ে দিন এর কারণ হচ্ছে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 রাসুল্লাহ সাল্লাইস্লামকে সত্য নবী সর্বশেষ রাসুল হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং প্রতিহিংসার কারণে আদমে দুই সন্তানের মধ্যে প্রথম মানব সন্তান হত্যাকাণ্ডের সেই ঘটনাটি ঘটেছিল যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হল অন্যজনের কবুল হল না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 হাবিলের কুরবানি কবুল হয়েছিল এবং পরবর্তীতে কাবিল প্রতিহিংসাবশত তার ভাই হাবিলকে হত্যা করেছিল হাবিল বলেছিল আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হস্ত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না আমি তো জগৎসুমের রব আল্লাহকে ভয় করি আমি এটাই চাই যে তুমি আমার এবং তোমার বাপের ভার বহন করে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 তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খনন করতে লাগল মাটি খুঁড়তে লাগল তখন কাবিল আফসোস করে বলল সে বলল হায় আমি কি এই কাকের মতোও হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশটি গোপন করতে পারি অতপর সে অনুতপ্ত হল এই হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে এর মধ্যে প্রধান দুইটি বিষয় হচ্ছে এক নম্বর প্রতিহিংসা প্রতিহিংসার ভয়াবহ পরিণাম এবং দুই নম্বর অন্যায় হত্যাকাণ্ড বা জুলুম জুলুমের পরিণাম কাবিল হাবিলকে হত্যা করেছিল বাহ্যিকভাবে যদি আমরা ফলাফল বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাবিল হাবিলের উপর বিজয়ী হয়েছে আমরা এই ঘটনাটিকে বিশ্লেষণ করি আমরা দেখতে কাবিল বিজয়ী হয়েছে হাবিল নিহত হয়েছে কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে কাবিল হয়েছে পরাজিত এবং আলোচকালা বলেছেন ফ আসবাহ মিনাল খসি ঋণ ফলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল হাবিল বলেছিল যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্তপ্রসারিত করো হাত বাড়াও তবু আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না এই ঘটনাটি থেকে আমরা দেখতে পাচ্ছি অন্যায় হত্যাকাণ্ড জুলুম একজন নেকর ব্যক্তি কখনোই চাইবেন না অন্য একজন ব্যক্তিকে তিনি জুলুম করবেন পরং তিনি মজলুম অবস্থায় নিহত হওয়াকে জালিম অবস্থায় বেঁচে থাকার থেকে প্রাধান্য দিয়ে থাকেন এবং একই সাথে এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে প্রথম মানব সন্তান হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল রাসিদুল্লাহ সাল সাল্লাম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 অতঃপর তুমি জাহান নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর এটাই হচ্ছে অত্যাচারী জালিমদের শাস্তি সবশেষে আমরা এগিয়ে যাচ্ছি আদম আলাহ ইসলামের জীবনের সর্বশেষ ঘটনা তার মৃত্যুর ঘটনার দিকে বলেছেন তোমাদের দিনগুলো দিবসগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হচ্ছে জুমুয়ার দিন ইয়ামল জুমা এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে আদম আলাহিসামকে যখন সৃষ্টি করা হয়েছিল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 দাউদ আল্লা বন ইসাইলিদের একজন নবী ছিলেন তিনি যদি শেষ জমানার একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের অবস্থান কোথায় আমরা কিয়ামতের কতটা নিকটবর্তী আলম আলাহিস্লাম তার সন্তান হিসেবে দাউদ আলাহিসামকে ভালোবেসেছিলেন এবং যখন তিনি জানতে পারলেন তার সন্তান দাউদ ষাট বছর হায়াত লাভ করবেন তিনি আলাহতাল কাছে সুপারিশ করলেন অনুমতি প্রার্থনা করলেন যে তার হায়াত থেকে অর্থাৎ আদম আলা হায়াত থেকে যেন চল্লিশ বছর দাউদ আলাহিসামকে আয়ু প্রদান করা হয় তবে কিন্তু এটাই লিপিবদ্ধ করে রাখা হবে এবং সংরক্ষণ করা হবে অর্থাৎ অন্য কথাই বলতে গেলে আল্লাহ সুহামতাল্লাহ আদম বলছেন তুমি যা বলছ ভেবে বলছ তো আদম বললেন হ্যাঁ ফলে তাই হল এবং এই ঘটনাটি সংরক্ষণ করা হল এবং এই ঘটনাগুলো আমরা আলোচনা করছি এগুলো সৃষ্টি জগতের একেবারে শুরুর দিকের ঘটনা এবং আলোসু মহামতা আদম আলাহিসামকে জানিয়ে দিয়েছিলেন যে তার এক হাজার বছর হায়াত প্রদান করা হয়েছে বা তিনি এক হাজার বছর বেঁচে থাকার কথা ছিল কিন্তু সেখান থেকে তিনি ৪০ বছর দাউদ আলাহিস্লামকে দিয়ে দিলেন এরপর এর ঘটনা আদম আলাহিস্লাম যখন দুনিয়াতে বসবাস করতে লাগলেন ধীরে ধীরে সময় গোড়াতে লাগল বহু বছর গড়িয়ে গেল অবশেষে যখন তার নয়শত বছর বয়স হয়ে গেল মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউদ আলম আলাইস্লামের কাছে আগমন করলেন এবং তাকে বলা হল আপনি কি প্রস্তুত মৃত্যুর জন্য আমরা জানি আল্লাহ মোহাম্মত আম্বিয়াদের কাছ থেকে রুহ কবজ করার সময় মালাকুল মাউদ এসে তাদেরকে প্রস্তুত হতে বলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা আলম আলাইস্লাম তিনি বললেন আমার তো আরো চল্লিশ বছর বেঁচে থাকার কথা মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউত বললেন আপনি কি আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দেননি আদম আদম অস্বীকার করেছিল তাই আদমের সন্তানেরাও অস্বীকার করে ওয়া নাসিয়া আদম ফিয়াতা আদম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায় ও আখতা আদম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 তিনি মূলত ঘটনাটি ভুলে গিয়েছিলেন যে তিনি তার জীবন থেকে চল্লিশ বছর আয়ু দাউদ আলাহিস্লামকে প্রদান করেছেন তিনি কখনো এই মিথ্যা কথা বলেননি এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে কারণ আদম আলাহিসাম তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী আলাহাম্মার আম্বিয়াদের মধ্যে তিনি একজন ব্যক্তি এবং আল্লাহ সুহামতাল্লাহ তার নবীদেরকে পাপ কাজে লিপ্ত হওয়ার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন সুতরাং তারা গুনহের কাজে লিপ্ত হন না আদম আলাহিসাম মূলত এই ঘটনাটিকে ভুলে গিয়েছিলেন এবং যেহেতু তিনি ভুলে গিয়েছিলেন সে কারণে আলোসফ মোহাম্মদ তার এই ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন এটা আদম্লামের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং আলোস মোহাম্মদ্লাহ তার এই ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমরা দেখব যে আমাদের জীবনেও মানুষ হিসেবে এই ভুলে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা আমরা অনেক সময়ই পূর্বের কোন একটি বিষয় মনে রাখতে পারি না যেমন আমরা দেখতে পাচ্ছি আদম আলাহিস্লাম যখন চল্লিশ বছর হায়াত দাউলামকে প্রদান করলেন নিঃসন্দেহে এটি অনেক বড় একটি ঘটনা এরপর আদম আলাহিস্লাম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 আল্লাহ মহামতাল্লাহ আসমান থেকে মালাইকা ফেরেস্তালিকে প্রেরণ করলেন এবং তার আদম আলাকে বিজয় সংখ্যকবার গোসল প্রদান করালেন এবং আদম আলাহিসামের জন্য ফেরেজতারাই কবর খনন করলেন এবং তাতে তারা তাকে দাফন করলেন মালাইকা ফেরেজারাই তাকে গোসল করালেন তাতে সমাহিত করলেন এবং তার জন্য কবর খনন করালেন সুতরাং এটাই হচ্ছে আমাদের পিতা আমাদের সবার পিতা সঈদিনা আদম আলাইস্লামের ঘটনা তার কাহিনী তার কাহিনী আমরা এখানে শেষ করছি এবং আমরা আলোচ মহামতালের কাছে দোয়া করছি যেন তিনি আমাদেরকে আমাদের পিতা আদম আলাইসালামের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আল আলামিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com ডব্লু অথবা YouTube চ্যানেল ডব্লু ডব্লু